ডোলি আজ আপনাদের সামনে যে বিষয়বস্তু নিয়ে উপস্থিত হয়েছি সেটি হলো গুণা কি এটা আমরা আজকে জানবো এবং গুণা কত প্রকার এটাও আমরা জানবো এবং এই গুনার মাধ্যমে কি কি ক্ষতি হয় সেটাও আমরা জানবো এর সাথে সাথে এই গুণা থেকে মুক্ত হওয়ার উপায় এটাও আমরা জানবো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহরবুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ হরবুল আলমিন যেন আমাকে উক্ত বিষয়ে দলিল ভিত্তিক সঠিক আলোচনা করার তোফে দান করেন আমিন সম্মানিত দর্শক মণ্ডলী আল্লাহ রব্বুল আলমিন মানুষকে সৃষ্টি করেছেন এবং মানুষের ভিতরে আল্লাহ পাক যে ক্ষমতা দিয়েছেন সেটি হলো এই যে ভালো এবং খারাপ সৎ এবং অন্যায় সব ধরনের কাজ করার ক্ষমতা পাক দিয়েছেন কিন্তু আল্লাহরবুল আলমিন আমাদেরকে যে নির্দেশ দিয়েছেন সেটা হলো এই আমরা যেটা ভালো যেটা সৎ যেটা নেকির কাজ এটা যেন আমরা করি এবং যেটা গুণা যে কাজের ভিতরে আল্লাহ নফর নাফরমানি আছে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের নফর আছে এটা থেকে বিরত থাকার জন্য নির্দেশ দিয়েছেন ভালো কাজ করলে কি হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দুনিয়াতেও শান্তিতে রাখবেন আখেরাতে আল্লাহরুল আলমিন আমাদেরকে জান্নাত্নশিব করবেন আর যদি গুনার কাজ করি আল্লাহ রব্বুল আলমিনের নাফরমানি করি অন্যায় করি তাহলে এর ফলাফল হিসাবে যে ব্যক্তি অন্যায় করবে তাকে আল্লাহ রব্বুল আলমিন জাহান্নামী নিক্ষেপ করবেন তাই আমি আজকে দর্শক মন্ডলীর সামনে গুনার সংজ্ঞা জানাইতে চাচ্ছি এই জন্য যে আজকে সারা বিশ্বের মানুষের যেটা অবস্থা সেটা হলো এই যে মানুষ প্রত্যেক দিনে কতগুলি গুণা করে এবং সেই গুনার মাত্রাগুলি কেমন গুণাটা কি ছোটো গুণা নাকি বড় গুণা গুণাহ যখন হয়ে যাচ্ছে এই গুণা থেকে মুক্ত আমি কিভাবে হব। আসুন আমরা প্রথমেই জানি যে গুণা কাকে বলে গুনার সংজ্ঞা হলো এই তারকুল মাহমুরাত ওয়া ফে মাহজুরাত আল্লাহ রব্বুল আলমিন আমাদের জন্য কিছু আমল করার নির্দেশ দিয়েছেন এবং কিছু কাজ করা থেকে বিরত থাকার জন্য হুকুম দিয়েছেন তাহলে যেটা করার জন্য নির্দেশ দিয়েছেন এটা না করা এটা পাপ আর যে কাজ থেকে বিরত থাকার জন্য নির্দেশ দিয়েছেন সেটা যদি আমরা কেউ করি তাহলে সেটাইও হবে পাপ তাহলে পাপের দুটা দিক ভালো কাজ ছেড়ে দেওয়া আর খারাপ কাজটাকে গ্রহণ করা আল্লাহর হুকুম কামকে অমান্য করা আল্লাহ হরবুল আলমিনের নিষেধাজ্ঞাগুলিকে করা এটা হলো গুণা আল্লাহ হরবুল আলমিন যেমন আমাদেরকে বলেছেন যে তোমরা সালাদ কায়েম করো নামাজ পড়ো তাহলে আল্লাহ পাক আমাদেরকে নামাজ পড়ার জন্য হুকুম দিয়েছেন এখন সেই ক্ষেত্রে যদি আমরা এই হুকুমটাকে না মানি অমান্য করি তাহলে এটা গুণা ঠিক তেমনই আল্লাহ রব্বুল আলমিন বলেছেন ওয়ালাত তোমরা জিনা এবং বেবিচারের কাছেও যেও না বেবিচারি করেও না তাহলে বুঝে আসলো কেহ যদি বেবিচারি করে তাহলে সে একটি গুণা করলো তো গুনার সঙ্গে আমরা জানতে পারলাম যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যে হুকুম দিয়েছেন নির্দেশনা দিয়েছেন সেটা যে ধরনের হোক না কেন ছোট নির্দেশনাকে যদি অমান্য করি তাহলে ছোট গুণা আর বড়ো নির্দেশনাকে যদি অমান্য করি তাহলে বড় গুণা এখন আমরা জানতে পারি যে গুণা কোনটা এটা বোঝার জন্য নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলসালাম উনি একটা সংজ্ঞা দিয়েছেন উনি একটা ব্যাখ্যা দিয়েছেন সেই ব্যাখ্যা থেকেও আমরা কোনটা অন্যায় হয়ে গেল এটা অনেক সময় আমার নিজের আবেগ থেকেও আমি বুঝতে পারি যে কোনটা অন্যায় এ বিষয়ে নওয়াজ বলেন্লাম আমি রসুল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করেছি আনিল বিসিম আমি নবী মোহাম্মদুর রসুল্লাহ কিজ্ঞাস করলাম হে আল্লাহ নবীলাম কোনটা আমি নেকি বলে মনি করব? এবং কোন কাজকে আমি গুণাহ বলে মনি করব আল্লাহ নবী সাল্লাম বললেন আল ভির হোলক উনি বলছেন নেওয়া সুন্দর চরিত্রের অধিকার হওয়া সুন্দর চরিত্রের অধিকার হওয়া আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম নেকি বলেছেন তার অর্থ হলো এই যে উনি নেকির এমন একটি ব্যাখ্যা দিলেন যেই ব্যাখ্যার ভিতরে সকল প্রকার নেই এর অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে একজন মানুষের চরিত্র যদি সুন্দর হয় তাহলে সেই মানুষ কখনো আল্লাপাকে নাফরমারিও করতে পারে না এবং ওই মানুষ দ্বারা কোনো মানুষও কোনো কষ্ট পেতে পারে না এবং ওই মানুষ দ্বারা কোনো জন্তুও সে কষ্ট পেতে পারে না কারণ সে একজন সুন্দর চরিত্রের অধিকারী এই জন্য আল্লাহনবী সাল্লা সাল্লাম অন্য একটি হাদিসে বলেছেন যে যতগুলি আমাল আছে এই আমলের মধ্যে হইতে কেয়ামতের দিন সবচেয়ে ভারী যেটা আমল হবে সেটা আল্লাহ নবী সাহসালাম বলেছেন হুসনুল হোলুক সুন্দর চরিত্র এটা কেয়ামতের দিন মানুষের মিজানের পাল্লা সবচেয়ে বেশি ভারী করে দিবে তো আল্লাহ নবী সালাম সুন্দরভাবে এক কথায় উনি উত্তর দিলেন আল বিরু হসনুল হোলক নেকি এটা হলো সুন্দর চরিত্রের নাম এরপরে উনি বলছেন আর গুনার সংজ্ঞা দিয়েছেন যে গুনা কোনটা হা কফি বলে তুমি মনে করবে যেই কাজটি করার পর তোমার অন্তরে খটকা বাঁধবে আল্লাহ রবুল আলমিন মানুষকে যে ফিতরত দিয়ে সৃষ্টি করেছেন যে স্বভাব দিয়ে সৃষ্টি করেছেন সেই স্বভাবটা সবসময় আল্লাহর দিকে ধাপিত হয়ে থাকেন নবী মুদুর রসুল্লা সাল যে ফিতরাতে ফিতরতের উপর তাকে জন্মগ্রহণ করানো হয় সে যখন দুনিয়ায় আসে তখন ফিতরাত এবং ইসলামের উপরেই সে জন্মগ্রহণ করে তবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম বলেছেন আবা ইউ হউ ওয়ুনাসিরা নিহি ওয়ুমাজা নিহি সে যখন ছোট থেকে বড় হয় এখন বাপ যদি ইহুদি হয়ে যায় তাহলে এবং বাপ যদি খ্রিস্টান হয় তাহলে সন্তানদেরকেও পরবর্তীতে খ্রিস্টান বানিয়ে দেয় তার অর্থ হলো এই যে আল্লাহ রবুল আলমীন প্রথম পর্যায়ে মানুষকে ইসলামের উপরেই তাকে সৃষ্টি করে দেয় আর এই অন্তর যেটা আছে। সেই অন্তরের ভিতরে আল্লাপাক বৈশিষ্ট্য দিয়েছেন যে ভালো কাজ যখন আল্লাহ আল্লাহ খবরদার বিদিকির আল্লাহর জিকিরের সাথে আল্লাহকে স্মরণ করার মাধ্যমে আল্লাহর জিকির করার পরে মানুষের অন্তরে খটকা বাধে। জি এটা মানুষের ফিতরত যদি কোনো ব্যক্তি ফজরের সময় জামাতের সাথে সে সলাৎ আদায় করে তাহলে অবশ্যই তার মনে একটি ফুর্তি আসে মনটা ভালো লাগে আর যে ব্যক্তি ফজরের সলাৎ কাজা করে আজান শোনার পরেও যদি আলোচনা আবার আপনাদের সামনে নিয়ে আসব আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে আমল করার তরফিক দান করুন কোরআনের বিদ্যা হচ্ছে মূল বিদ্যা ইসলামের অপর নাম হলো জানা আর এর বিরোধী নিয়মনীতির জাহেলিয়াত না জানা। নিশ্চয় শিক্ষিত মানুষই আল্লাহকে ভয় করে যে বিদ্যা না হক হক বুঝেনা সত্য মিথ্যা বুঝেনা সেটা মূলত বিদ্যা নয় যে বিদ্যা আল্লাহর সত্তাকে খুঁজে বের করতে পারে যে বিদ্যায় জাহান নামকে ভয় করতে পারে মূলত সেটাই জ্ঞান অর্জনের মাধ্যমে জান্নাতের কাছাকাছি যাই দেখুন ফাজা ইলে আমল কাল সন্ধ্যা সাতটায় বাংলাদেশে অসন্ধ্যা সাড়ে ছটায় ভারতে পিস বাংলায় जहा नाम बेचे थको तुम्हें एका हल सही बुखारी अष्टम खंड शिष्टाचार अध्याय हादिर संख्या छ हजार तेईस মানবতার কল্যাণ সাধনের জন্যই আল্লাহ ইসলাম জন্য সকল বিধান প্রণয়ন করেছেন আপনি কি ইসলামী শরিয়ার মহান লক্ষ্য উদ্দেশ্য ও নীতিমালা সম্পর্কে অবহিত হতে চান তাহলে দেখুন ইসলামী সারিয়ার লক্ষ্য উদ্দেশ্য ও নীতিমালা শীর্ষক আমার আলোচনা বাংলার পর্দায় জানুন জীবনের ইসলামী শরিযার নির্দেশা বলুন ইসলামী বাংলায় আলহামদুলিল্লাহ বিরতির পর বাকি আলোচনা নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হয়েছি তো বিরতির পূর্বে যে বিষয় আলোচনা করছিলাম সেটা হলো গুনাহ কি আমি বলেছি যে গুনাহ সম্পর্কে নবী মোহাম্মদ সংজ্ঞা দিয়েছেন সেটা হলেই আল ইসমু মাহা হা কফি সাদারিক গুনাহ ওই কাজটিকে বলা হবে যেই কাজ করার পর আপনার অন্তর সেটাকে অন্যায় বলে মনে করবে এবং অন্তরে সেটা করার পরে বিরক্তিবোধ এবং অশান্তি ভব মনে হবে সেই কাজটাকে গুণাবুলে আখ্যায়িত করেছেন আর নেকির কাজ সম্পর্কে বলেছেন এটা হল সবচেয়ে বড় নেসালাম আর একটি হাদিসে উনি বলেছেন যখন জিজ্ঞাসা করা হয়েছে যে কোন কাজ সবচেয়ে বেশি মানুষদেরকে জান্নতে নিয়ে যাবে সুইলা রসুলাম আন আখতারি মা আল্লাহর ভয় ও হসনুল হলুক এবং সুন্দর চরিত্রের অধিকারী হওয়া তাহলে মানুষ যদি তাকওয়া অবলম্বন করে কার ভিতরে যদি আল্লাহর ভয় চলে আসে তাকোয়া যদি চলে আসে তাহলে এই তাকোয়া মানুষদেরকে সবচেয়ে বেশি জাননাতে নিয়ে যাবে এবং সুন্দর চরিত্র এটা সবচেয়ে মানুষদেরকে জান্নাতে বেশি নিয়ে যাবে তাকুয়া সম্পর্কে আমি শুধু একটি নিয়ে আসতে চাই সেটা হলেই যে আল্লাহ নবী সালাম যে প্রকৃতপক্ষে তাকোয়া কাকে বলে এটা জানার জন্য যে যখন নাকি আদম আলাই সালামের দুই ছেলে আল্লাহ পাক যখন তাদেরকে দান করলেন একটা নাম হলো হাবিল আর একটার নাম হলো কাবিল তো তখন তাদের বিধান ছিল এবং যেই ছেলের সঙ্গে যে মেয়ে জন্মগ্রহণ করবে তো পরের জন্মগ্রহণকারী মেয়ের সাথে আগের ছেলে এবং পরের ছেলের সাথে আগের মেয়ের বিবাহর একটা নিয়ম ছিল এই নীতি অনুযায়ী কাবিলের সাথে যে মেয়েটি জন্মগ্রহণ করেছে যে বোনটি সেটি ছিল সুন্দরী আর হাবিলের সঙ্গে যে বোনটি জন্মগ্রহণ করেছে সে ছিল একটু অসন্দর তো বিধান অনুযায়ী কাবিলের বোনকে হাবিল বিবাহ করা দরকার আর হাবিলের বোনকে কাবিল বিবাহ করা দরকার তো এখানে যখন তাদেরকে বলা হলো যে ঠিক আছে তোমরা কুরবানি করো যার কুরবানি কবুল হবে সে বিবাহ করবে সুন্দরী বোনটাকে তো আল্লাহ বলছেন অত আরিম নাবা আবনাই আদমা বি আমি অবশ্যই অবশ্যই তোকে হত্যা করব তোকে কতল করব। তো মোত্তা কি তাকওয়া জিনিসটা কি এটা আপনাদেরকে বোঝানোর জন্য এই ইতিহাসটা নিয়ে আসলাম তো তখন হাবিল তার ভিতরে তাকো আছে আল্লাহর ভয় আছে আর যার ভিতরে তাকোয়া থাকে আল্লাহর ভয় থাকে এই তাকোয়া তাদেরকে অন্যায় কাজ থেকে বিরত রাখে যদি চলে আসে। তখন বললোয়া বিয়াদা ইলাই হে ভাই তুমি যদি হত্যার উদ্দেশ্যে আমার দিকে তোমার হাত প্রসারিত করো তাহলে আমি কিন্তু কখনোই হত্যার জন্য আমার হাত তোমার দিকে অগ্রসর করব না কেন করব না আল্লাহ রব আলমিনের আমি ভয় পাই তাহলে তাকুয়া জিনিসটা হলে এই যে অন্যায় কোনো কাজ যখন বিবেক জানবে যে এটা অন্যায় এটা অশ্লীল কাজ এটা খারাপ কাজ শরীয় তো নিষেধ করেছে এই কাজ করলে আল্লাহ নারাজ হবে আর আল্লাহর ভয় যদি অন্তরের ভিতরে চলে আসে তাহলে সে মমিন মুসলমান কখনোই সেই অশ্লীল কাজের দিকে তার পা অগ্রসর হতে পারে না তো এটা হলো সবচেয়ে বড় মাধ্যম অর্থাৎ মুসলমানের ভিতরে মমিনের ভিতরে যদি তাকোয়া চলে আসে আল্লাহর ভয় চলে আসে তাহলে এটা এমন একটি মাধ্যম যে এটার মাধ্যমে সে সকল ধরনের গুণা থেকে নিজেকে বাঁচিয়ে রাখা সম্ভব তার জন্য হবে আল জন্য আল্লাহ আমলটি সবচেয়ে আল্লাহর ভয় এবং আল্লাহর তাকোয়া অন্তরে চলে আসা যার জন্য নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম প্রত্যেক জুমার খুদ্াই ঈদের খুদবাই উনি যে তাকোয়ার আয়াত আছে এবং প্রত্যেকটি আয়াত ইদাই উনি কেন পড়তেন মানুষ যেন মোত্তাকি হয়ে যায় তাকুয়া যেন মানুষের ভিতরে আসে যায় তো আল্লাহ সবচেয়ে মানুষ জাহান্নামে যাবে সবচেয়ে বেশি কোন কোন কাজের কারণে মানুষদেরকে জাহান্নামি চলে যেতে হবে তাহলে জাহান্নামি যাবে কখন যদি মানুষ গুনা করে আর এই গুনাটা সবচেয়ে বেশি যেটা হয় দুটা মাধ্যমে আল্লাহ দুটা কারণে লজ্জাস্থান যার জন্য সাহালবিন আল্লাহ নবীলাম বলেছেন যেম জিব্বা বা জবান বা মা বাইনা রিজিলাইহি এবং দুই পায়ের মাঝখানি অর্থাৎ লজ্জাস্থান জবান এবং লজ্জাস্থান মুখ এবং সরমগাহ এই দুটাকে যদি কোনো ব্যক্তি হেফাজত করার দায়িত্ব আল্লাহ নবী সাহায্য বলেছেন যে আমাকে যদি কেহ দেয় এবং এই দুটাকে সে যদি সঠিক সঠিকভাবে যদি পরিচালনা করে এটাকে যদি হেফাজত করে গুণা থেকে বিরত রাখে আজমাল্লাহুল জানা তাহলে তার জাননাতে যাওয়ার জন্য এটাই যথেষ্ট তাহলে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাহায্যাম উনি বললেন যে এই দুটার মাধ্যমে সবচেয়ে বেশি গুণা হয় আমরা জানতে পারলাম যে গুনার সংজ্ঞা কি আল্লা নবী সালাম গুনার সংজ্ঞা এবং মানুষ কোন কাজের বিনিময় সবচেয়ে বেশি জান্নাতে যাবে এবং কোন কাজের সবচেয়ে বেশি কোনো সেটা হল এই যে শরীয়তের যদি দলিল এবং আদিল্লা আমরা রিসার্চ করে দেখি তাহলে আমরা দেখি যে যতগুলি গুণা আছে এই গুণাগুলিকে আল্লাহ পাক দুই ভাগে ভাগ করেছেন একটি গুণাকে বলেছেন কাবায়ের কাবিরা গুনা আর আর গুনাকে বলছেন সগি রা আল্লাহ রাজা আল্লাপাক বলছেন তোমরা যদি বেঁচে থাকো কাবা ইরমা তুন যে কবিরা গুনা বড় বড় গুনা যেগুলি আছে এবং তোমাদেরকে সম্মানিত স্থানে প্রবেশ করিয়ে দেবেন তাহলে আল্লাহরুল আলমিন উনি নিজেই বললেন যে কাবা ইরমাতুন হাউন নিষেধ কাজ যেগুলি আছে তার ভিতরে কাবাই বড় বড় নিষেধ কাজ আছে এগুলোকে কাবিরা গুণা বলা হয় আর একটি আয়াত আল্লাহাক বলেছেন কেয়ামের দিন কারো আমল নামা ডান হাতে দিবেন আর কারো আমল নামা বাম হাতে দিবেন এবং আল্লাপাক বলেছেন ফা আমি কিতা বাহু বি আল্লাপাক যার আমল নামা তার ডান হাতে দিবেন আল্লাপা বলছেন আর যার আমা তার বাম হাতে দেওয়া হবে আমল নামা সে যখন পাবে সে আমল নামা নিজে যখন পড়বে সে বুঝতে পারবে যে আমি কোথায় কোন অন্যায়টা করেছি दुनिया मानुष्ठ चोखे फाक अश्लील आल्ला दृष्टिपा पक्ष आल्ला नेकस्ता बदी ए खराब लेखार फेस्ता आल्लाक निर्धारित कर दिए तरा भलो क्च ए खराब क्या सब गिपिब्ध करल गुली आल्ला क्या दिन হাতে দিলে তার যত অন্যায় কাজ করেছে অশ্লীল কাজ করেছে সেই কাজগুলি চোখের সামনে দেখার পর সে আশ্চর্য হয়ে বলবে বলছেন আয়াল্লাহ তুমি যে আমুল আমার হাতে ধরিয়ে দিলে বুঝে আসলো সেটা হলেই যে গুনা কিছু ছোট হয় কিছু বড় হয় তো গুণা দুই প্রকার গুনা কাবিরা আর গুনা সহিরা আরেকটি হাদিস আবু আল্লাহ তিনি বলেন আল্লাহ নবীলাম বলেছেন যে জায়গাটুকু আছে যে সময়টুকু আছে এই দুই সলাৎ দুই নামাজ পড়ার মাধ্যমেই পড়ার কারণে মাসখানির সহিরা গুনা আল্লাপ উনি ক্ষমা করে দেন কেউ যদি হজর পড়েছেন জহর পড়লে ক্ষমা করে দেবেন এবং বলেছেন যত অন্যায় অশ্লীল গুণা হবে আল্লাহ নবীশ বলেছেন কাবাই যদি কবিরা গুণা থেকে বেঁচে থাকা যায় বড় গুণা থেকে বেঁচে থাকা যায় তাহলে এই আমল করার মাধ্যমে আল্লাপাক ছোট গুনা এনমে ক্ষমা করে দেবেন আল্লা পাক আমাদেরকে যে হুকুম আহকাম দিয়েছেন আল্লাহর হুকুম আহকামকে না মানা আর আল্লাহ নিষেধ আমল করা এই দুটার মাধ্যমে যে অন্যায় আমাদের মাঝে হয় সেই অন্যায়টি হয় কখনো বড় অন্যায় হয়ে যায় কখনো ছোট অন্যায় হয়ে যায় বড় অন্যায় যেটা হয় সেটাকে কাবিরা গুণা বলা হয় আর ছোট অন্যায় যেটা হয় এটাকে সহিরা গুনা বলা হয় আল্লাহ আল্লাহরুল আলামিন আমাদেরকে যেন বড় গুণা ছোট গুনা সকল গুণা থেকে নিজেকে মুক্ত রেখে আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য ভালো আমল করা যেন আল্লাপাক তৌফির দান করেন পরবর্তী আলোচনা শোনার আহ্বান রেখে আজকে এখানে শেষ করছি আল্লাহরাবুল আলমিন আমাদের সবাইকে আমুল করা তৌফির দান করুন আহামদুলিল্লাহ রব আলমিন विश्वजहान परिचालनारे सुंदर एक जदि विधान नए धंस जो अनिवार्य शेख सैफुद्दीन तुन् आलोक जीवन गढ़ार पृथ्वी बांगल् अपने निर्वाचित कितब बुल माराम मीन आदिल्ला तिल्हाकाम यमे दर्शे हदीसर सुव्यवस्था करकल के जिवोन শোনার এবং জানার জন্যে সাদর আমন্ত্রণ জানাচ্ছি দেখুন এগারোটায় ভারতে পিস টিভি বাংলায় দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা सत्यता बना देख सत्य उन्मोचन प्रति शुक्रवार बुधवार रात ना साढ़े आठ टाइम टी